আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুরা আল আনফল এর আটত্রিশ নম্বর আয়াত থেকে আজকে তাফসির শুরু করতে যাচ্ছি ইনশাল আপনারা জানেন সুরা আল আনফালের পুরো সুরাটাই অলমোস্ট বাদর এবং অহৎ যুদ্ধ কেন্দ্রিক আলোচনা হয়েছে মুসলমানদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে এবং মুসলমানদেরকে উৎসাহিত করা হয়েছে তাদের করণীয় দায়িত্ব সম্পর্কে কোন দূর হয়ে যায় কোথায় মিস্টেক হয়েছে ভবিষ্যতে যেন যেন কারেকশন হয়ে যায় এ সমস্ত বিষয় আসে নিয়ে আসলে পুরা আলোচনাগুলো থাকবে ভদর যুদ্ধের প্রসঙ্গে আলোচনা এখনো চলছে আল্লাহ তালা বলছেন নবী করিম সাল্লামের মাধ্যমে মক্কার কাফারিদেরকে মেসেজ দিচ্ছেন আয়াত করে কাফারু আপনি বলে দেন ওই সমস্ত লোকদেরকে যারা কুফরি করে আসছে কুফরিতে রয়েছে ইহু ইউম তারা যদি ক্ষান্ত হয়ে যায় তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তারা রসুল সাল্লা বিরুদ্ধে যুদ্ধ করেছে ওনাকে দেশ থেকে বহিষ্কার করেছে ওনাকে হত্যা করতে চাইছে বদরে এসেছে তারপরে বদরে যা হওয়া তাই ঘটল এখনো যারা বেঁচে আছে তারা যদি ক্ষান্ত হয় এই রাস্তায় আর না থাকে আল্লাহ সীমাল করেছিলেন যে কাফের অনেক কুফুরি করেছে তাকেও আল্লাহ মাফ করতে পারেন কিনা মাফ করতে পারেন এই ব্যাপারে অনেক সুসংবাদ আছে হাজির শরীফের সাল্লা সামে সাদ করেছেন আল ইসলাম ইজাবলাহ তাও তাজিবু মা না ইসলাম কবুল করলে তার আগে যা شرک করেছে শরেখ অন্যায় গুকাই কবীরা সব اسلام কে ইসলাম মুছে দেয় কোন গুনা থাকে না আর ইসলাম ইহাদিমা ما হু ইসলাম কবুল করার আগে একজন অমুসলিমের জীবনে কত মদ খেয়েছে কত জেনা ব্যবচার করেছে কত অন্যায় করেছে সবগুলোকে ইসলাম কবুল করার সাথে সাথে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে কোনো বাকি এবং একটি মানে নতুন জন্ম হওয়া বাচ্চার শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আর তার পাশাপাশি একজন মুসলিম যদি অনেক গুণা করে ফেলে সে সমস্ত কবিরা গুনায় লিপ্ত ছিল এমনকি সেরে করেছে এখন সে যদি তবা করে তবা আগের সবগুলোকে মুছে দেয় আল্লাহ এত কারিম আল্লাহ তালা শুধু মানুষকে পানিশমেন্ট দিতে চান শুধু শাস্তি দিতে চান না আল্লাহ তালা উপায় খুঁজেন কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায় শুধু আল্লাহ তালা দিকে একটু আসতে হয় চলে আসলেই আল্লাহ তালা খুশি হয়ে যান অন্তর দিয়ে যদি মানুষ আল্লাহ দিকে চলে আসে অতীতের কত গুণা ছিল আল্লাহ বসে বসে হিসাব করেন আল্লাহ কোনো তো আল্লাহ তালা এত কারিম এত মহান এত মহৎ কাফেরদেরকে তিনি সমস্ত আগের গুণাগুলো ইন তাহু আগে যা কিছু ঘটেছে তা কিছু তারা করেছে সবকিছু ক্ষমা করে দেওয়া হবে তারা যদি আবার আল্লাহ তালে করতে ইসলামকে রোখার জন্য আবার যুদ্ধ করতে চায় তাহলে তাদের আগেও যারা এইরকম সীমা লঙ্ঘন করেছে সেরকমটাই তাদের ভাগ্যে ঘটবে যে তারা এই রাস্তায় থাকা অবস্থায় আল্লাহ তালা গজব নাজির করে তাদেরকে হালাক করে দিয়েছেন কৌমি আজ কৌম সাবুদ কিভাবে আপনি তাদেরকে খবর শুনিয়ে দেন এখনো সুযোগ আছে আল্লাহ মাফ করে দেবেন আর যদি শিব করে আবার ইসলামের দুশ্মনি করে তাহলে আগের জমানার দুষ্ট প্রকৃতির যে লোকগুলো ছিল তাদের সঙ্গে আল্লাহ তালা যে আচার ব্যবহার করেছেন তাদেরকে আল্লাহ তালা যেভাবে দিল করেছেন এদেরকে তাই আপনি শুনিয়ে দেন এভাবেই আল্লাবেন এটা হলো কাফেরদের জন্য মেসেজ আর মুসলমানদের তোমরা তাদের সঙ্গে বলার যুদ্ধ করেছে অবোধ হয়েছে ভবিষ্যতে আরো হতে পারে তোমাদেরকে রেডি থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা দিন দুনিয়াতে কায়েম না হচ্ছে তোমরা এই তারা যখনই সীমারাঙ্কন করে এটার মোকাবিলা করার জন্য তোমাদেরকে লড়াই করতে হবে তাদের সঙ্গে লড়াই করো যতক্ষণ না ফিতনা একদম শেষ না হয়ে যায় আর দিনটা পুরোপুরি আল্লাহর জন্য হয়ে যায় এই প্রসঙ্গে এমনি অমর রাদা আনহুমা এই আতে তাফসির বলেছেন ফিতনা দূর না হওয়া পর্যন্ত যখন ইসলামের অনুসারী সংখ্যা কম ছিল মক্কায় ফিতনা ছিল তাদের কেন পড়তে দিত দিত না ইসলামের আমল আখলা চালু রাখার জন্য কোন সুযোগ দেয়নি এমনকি তাদেরকে দান মালের নিরাপত্তা ছিল না মদিনায় চলে যেতে হয়েছে আর এই অবস্থা ছিল নবী করিম সাল জামানায় ও কেন ইফতানের মধ্যে যাতে টিকি না থাকে তার প্রতি অত্যাচার নির্যাতন এভাবে করা হয়েছে যাতে দিন ছেড়ে দেয় ইমা ইয়ুলুহ ইমা ইকুহ হয় হত্যা করে ফেলবে নতুবা বন্দি করে রাখবে হাতা কাসুর আল ইসলাম সালাম তাকুন ফিতনা কিন্তু বদর ওহদ খন্দক শাস মুহূর্তে ফাতে মক্কার পরে মক্কার জমিনে মুসলমানদের জন্য আর ফিতনা বাকি আছে তখন আর বাকি থাকি নি। তখন আমরা শেষ হয়ে গেছে লড়াই করো যতক্ষণ না ফেতনা জমিনে না থাকে আর দিন আল্লাহর জন্য হয়ে যায় তো এখন এই লড়াই করার হুকুমটা ওই সময়ের জন্য ওই পরিবেশে এইভাবেই ছিল এখন কেউ যদি বলে যে আল্লাহ তো বলছেন লড়াই করতেই থাকো। এখন আমরা যেখানে আছি সেখানে লড়াই শুরু করে দেব নাকি না সেখানকার জন্য নয় এটা ওই মুহূর্তের জন্য এবং এরকম কোন জায়গায় যখন সৃষ্টি হয়ে যায় সেই জায়গার হুকুম তখন কার্যকরী হবে কিন্তু ইসলাম কি সারা দিন লড়াই নিয়ে ব্যস্ত থাকতে বলে ইসলামের অর্থ কি শান্তি ইসলাম দুনিয়াতে আসছে লড়াই বন্ধ করার জন্য লড়াই চালু করার জন্য নয় রক্তপাত ইসলাম থামাতে চায় রক্তপাত ইসলাম পছন্দ করে না অনেকেই আয়াতগুলোর ট্রান্সলেশন দেখে নন মুসলিমরা এরকম বলে ইসলাম তো বলছে ইসলাম কায়ম না হয়েছে যুদ্ধ তো চাপিয়ে দেওয়া হয়েছিল আর ইসলাম তো দাওয়াতি মাধ্যমে প্রসারিত হয়েছে তাই না এই যে পুরো পাক ভারাতব মহাদেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া একেবারে ইসলাম প্রচারিত হয়েছে সব লড়াই করে প্রচারিত হয়েছে না রক্তপাত লড়াই করতে চাননি তিনি এত গোপনে এসেছেন যেন আল্লাহর ঘরটা যেখানে যেটাকে বানিয়েছিলেন কে ইব্রাহিম আল্লাহ ইসলাম জন্য না মূর্তি রাখার জন্যে তহীদের জন্যে সেই ঘরের মধ্যে অন্যায় ভাবে তিনশো সাতটা মূর্তি গিয়ে ঢুকছে এখন আল্লাহর সেই ঘরকে যে উদ্দেশ্য থেকে কিন্তু কোন রক্তপাত তিনি চাননি তিনি যখন গোপন রাখলেন আর আল্লাহ এই মক্কাকে বিজয় করিয়ে দিলেন তিনি কি সমানে কচুকাটা করেছেন সমানে হত্যা করেছেন এবং আবু সুফিয়ান থেকে শুরু করে যারা যারা ওনার বিরুদ্ধে দুশ্মনী করেছিলেন সবাইকে দিয়েছেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন যাদের ব্যাপারে স্পেসিফিক কিছু কেস ছিল ওরা ছাড়া সবাইকে কি করেছেন সাধারণ ক্ষমা দিয়েছেন তাহলে সুযোগ এসেছিল ওনার সবাইকে হত্যা করার জন্য যখন তিনি মক্কা বিজয় সম্পন্ন হল মক্কার এই আলার ঘরে মসজিদের হারামে তিনি একটি ভাষণ দিলেন কাপের দিকে বলেছিলেন যারা ওখানে গিয়ে জমাতে হবে তাদেরকে তিনি কিছু করবেন না তারা নিরাপত্তা পেয়ে যাবে তিনি জিজ্ঞেস করলেন মক্কাবীজের পরে কাপেররা ওনার সামনে আছে বলেন যে হে করায় সে আরব তোমরা এখন আমার কাছে কি ধরনের ব্যবহারের আশা কর বলতো ব্যবহার কিরকম হতে পারে তারা যেভাবে অনেকে কষ্ট দিয়েছে কত লোককে হত্যা করেছে বজার ও গিয়েছে খন্দকে গিয়েছে এখন তো তাদের শাস্তি উপযুক্ত হয়ে আছে কিন্তু তারা উত্তর দিলেন আপনি তো অত্যন্ত ভালো মানুষ ভালো ঘরের সন্তান আপনার কাছে আমরা বড় ভালো কিছু আশা করছি আপনি মহৎ ব্যক্তি আপনার কাছে মহত্ব আশা করছি তিনি বলে দিলেন সাধারণ ক্ষমা তোমরা সবাই মুক্ত সবার জীবনে নিরাপত্তা আছে রা ক্ষমা করে কিনা তাহলে ইসলাম দুনিয়ার মধ্যে যুদ্ধ করার জন্য রক্তপাত করার জন্য এসেছে তাহলে তো রসুল ওখানে কয়েক হাজার একাধ লক্ষ কে শেষ করতে পারতেন রক্তপাত তাহলে এটা বড় প্রমাণ যে ইসলাম দুনিয়াতে লড়াই যুদ্ধ আর রক্তপাতের জন্য আসে ইসলামের অর্থই হচ্ছে শান্তি যার অর্থ শান্তি প্রতিষ্ঠা করা। দিন এখানে ইসলামের ব্যাপারে যে বদর আয়াত যুদ্ধের কারণ উপলক্ষে রাজনীতি সেইগুলোকে ওই কন্টেক্স বাইরে কোনো এক জায়গায় হঠাৎ করে তর্জমা করে দিল আগেও কিছু না পরেও কিছু না এই উল্টা এক লাইন নিয়ে যদি ছেড়ে দিয়ে বলে দেখো কোরআনের মধ্যে খালি যুদ্ধের কথা আছে হলো নাকি কোরআনের মধ্যে কি আছে পুরো বাক্য এখন কেউ যদি বলে কোরআন না। এখানে পুলিশ করে তাহলে তখন তার অর্থ দ্বারা কোরআন বলছে নামাজ পড়ো না নামাজ কাছেও যেও না তো এরকম কোন কোনো সময় ইসলামের দুশ্মন এরকম উল্টা পাল্টা তরজমা করে ছেড়ে দেয় আগের টা নয় না পরে অর্ধেক নিয়ে ছেড়ে দিল অবকাশ নেই মানুষকে আল্লাহ তালার দিকে নিয়ে আসার জন্য রবি আল্লাহ আনহ পারস্য সম্রাটের সেনাপতি যখন তাদেরকে তাকে দেখে বললেন তার কাছ থেকে মেসেজ চাইলে যে তোমরা কি চাও এই তোমরা যে সমস্ত শক্তিকে চ্যালেঞ্জ করো বা তোমরা যে প্রয়োজন যুদ্ধের জন্য তৈরি হয়ে থাক ব্যাপার কি চি চাও কি তোমরা তোমাদের উদ্দেশ্য লক্ষ্য কি তখন তারা বলে যে আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই নজর এ এবাদ মিনে এ এবাদ এতাদ এরা এই বাদা এবার মানুষকে আমরা মানুষের গোলামি থেকে মুক্ত করে যে মানুষের যিনি রব সে সৃষ্টিকর্তা আল্লাহ তারা গোলামির দিকে নিয়ে আসতে চাই আর কোনো উদ্দেশ্য আমাদের নাই দুনিয়ার মধ্যে ক্ষমতা দখল করে সারা দুনিয়ার মানুষকে অত্যাচার করতে হবে শোষণ করতে হবে কুক্ষিগত করতে হবে সম্পদ সব গ্রাস করে চুরি করে নিয়ে দেশে দেশ বানিয়ে হবে সম্পদ নিয়ে এসে এখানকার প্যালেস গড়তে হবে এগুলো আমাদের কোন মতলব না ঠিক কিনা বলেন আর অন্যান্যরা তখন দেশ দখল করেছে কি করেছে সব সম্পদ লুণ্ঠন করে নিয়ে এসেছে আর সেগুলোর কোনো দোষ নাই দোষ হলে খালি ইসলাম কিভাবে নিজের রক্ষা করার জন্য চেষ্টা করেছে সেটা রক্তপাতের কারণ হয়ে তো বলেন যে ওই আয়াত ওই হয়েছে যখন তারা সীমাল কোরআ সম্প্রদায় ও কাুহম তাদের বিরুদ্ধে যুদ্ধ করো হাতটা লুনা ফেতনা যাতে এরকম দিন থেকে বাধা দিয়ে ফেতনা সৃষ্টি করার আর কোনো শক্তি ওদের না থাকে ওই একুনা দিন দিন যখন পুরোটাই আল্লাহ তার জন্য হয়ে যায় তারা যদি যায় আর তারা সীমালঙ্গন না করে মকার কাফের গণ তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা তারা যা কিছু করছেন তা দেখছেন এবং দেখেন তাহলে আল্লাহ তালা তাদের ব্যাপারে অবশ্যই ক্ষমা করে দেবেন একটু আগে যেটা হয়েছে এবং তারা যদি সীমালঙ্গন করে তাহলেও আল্লাহ তালা দেখছেন কিভাবে তাদেরকে সাহায্য করতে হবে ইন তারা যদি কথা দিয়ে ঠিক না রাখে চুক্তি ভঙ্গ করে যেভাবে তারা হুদায় বিয়ে সন্ধিতি করেছিল এরকম তারা যদি আবার ওই রাস্তা দিকে যায় কুফুরি রাস্তায় দিনের দুশ্মনী রাস্তা তাহলে তোমরা জেনে রাখো হে মমিনগণ নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের মাওলা আল্লাহ তালা তোমাদের মাওলা মাওলা অর্থ কি তোমাদের প্রভু তোমাদের একান্ত আপন তোমাদের ভরসার জায়গা তোমাদেরকে যিনি সাহায্য করবেন বিপদে তিনি কে আল্লাহ মাউল্লাহ আল্লাহ তোমাদের মাওলা আরে তোমাদের যে মাওলা আছে আল্লাহ তালা মাওলাটা কেমন মাওলা ন্যায়মাল মাওলামাল না কতই না উত্তম আমাদের মাওলা আমাদের মালিক প্রভু আমাদের যিনি দয়াদু আল্লাহ আমাদের সাহায্যকারী তিনি কতই না উত্তম কত উত্তম সাহায্যকারী তিনি ওহদের যুদ্ধে যখন মুসলমানরা কিছু মার খেলেন রসুরুল্লাহ সাল্লা নির্দেশ না মানার কারণে পঞ্চাশদারকে বলেছিলেন এখানে দাঁড়িয়ে থেকেও আমরা বিজয় লাভ করলে ওরা পালিয়ে গেলেও তোমরা আমাদের ওই জায়গা ছেড়ে দিবা না। তাহলে পিছন দিক থেকে কাফেরা আক্রমণ করতে পারে একটা গিরিপথের মতো দুই পাহাড়ের জায়গাটা তোমরা পঞ্চাশ জন দাঁড়িয়ে থাকবো কিন্তু যখন প্রথম দিকে বিজয় কাফেররা পালিয়ে যাচ্ছে ওই পঞ্চাশ জন তীর ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন না তারা বলল এখন বিজয় তো হয়ে গেছে রসুল্লাহ বলেছিলেন রিস্ক এখন কোন রিস্ক নাই ওনারা চলে আসলেন গরিমতার মাল জোগাড় করতে সবার সঙ্গে আনন্দ ফুর্তি করতে মাত্র জন ছিলেন বাকি বলেছিলেন যে না নবী করিম সাল্লা বলেছেন বিজয় হলেও এখানে থাকতে এই জায়গা ছেড়ে না দিতে তারা দুইজন থাকলেন আর তখন কাফেরদের কমান্ডার ছিলেন ঘোড়সওয়ার বাহিনীর যুদ্ধবাজ তিনি বুঝেন তিনি দেখলেন ওরা ওখানে নাই মাত্র দুইজন আসে পেছন দিক থেকে আক্রমণ করে ওই দুইজনকে হত্যা করে ওনারা পেছন দিক থেকে আক্রমণ করে তারা দিশে হারা হয়ে গেল পিছনের আক্রমণ পেয়ে এবং বিজয়ের পরেও পরাজিত হয়ে গেলেন বলতে গেলে যাই হোক উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়ে গেছে মোটামুটি মুসলমানদের বেশ ক্ষতি হয়েছে আহত হয়ে ওনার দাঁত পড়ে গেল বা ভেঙে গেল রক্তপাতে তিনি বেহুস হয়ে গেলেন ওনাকে সাহাবায় গুহার মধ্যে নিয়ে একটুখানি সেবার শুশ্রূষা করার পারে কিছু সুস্থ হলেন আবু সুফিয়ান তখন উপরে আসে উনি গুহার মধ্যে আছেন খবর রোটে গিয়েছিল যে রসুলের ইন্ত কালো হয়ে গেছে তিনি শহীদ হয়ে গেছেন এরকম খবর ছড়িয়ে পড়ল। তখন আবু সুফেন চিন্তা করলো যখন গেছে আর যুদ্ধ করে লাভ নেই আমরা এখন চলে যাই তখন দেওয়ার আগে সে বলে দিল যে দেখো তোমরা আজকে ভালো করে মার খেয়েছ আর আমাদের লাত মানাত হবল অনেক বড়ো বড়ো মাহুদ আছে তোমাদের কিছু নাই এগুলা জোড়ো জোর বলছে মনে করলো মুসলমান শেষ হয়ে গেছে তিনি বলেন এই জবাব দাও জবাব দাও যে আমাদের মাওলা আছে আল্লাহ মাওলা আমাদের এক বিশাল অস্তিত্বের মাওলা আছেন আল্লাহ তোমাদের কোনো মাওলাই নাই এই সময় তো মা বুদ্ধি তো কিছুই করার নাই জবাব দাও অমর আদুল্লাহকে বলেন জবাব দাও জোর জোরে তিনি জবাব দিলেন জবাব দেওয়ার পরে তারা বলে ও মনে করছে শ্বাস হয়ে গেছে শ্বাস তো এখনো জবাব দায় দেখি তাহলে বুঝা গেল এবারে ফাইনাল হলো না যে আগামী বছর আবার তোমাদের সঙ্গে বদরে দেখা হবে বদরের প্রতিশোধ নেব এবারে কিছু নিয়েছি সব শেষ হয় আগামী বছর প্রতি আবু সুবিধান চলে গেল রসুল্লাহ সালাম আগামী বছর বদরে ঠিক মতই আসছিলেন কিন্তু তারা আর আসে নাই যাই হোক তো আল্লাহ তালা বলে দিচ্ছেন মোহিনদেরকে কনফার্ম করে দিচ্ছেন শোনো চ্যালেঞ্জ যত শক্তিশালী হোক তোমরা মনে রেখো একটা কথা তোমাদের একজন মাওলা আছেন যিনি অত্যন্ত উত্তম মাওলা সাহায্য করতে চাইলে কেউ ঠেকাতে পারবে না সাহায্যকারী আছেন। এই ভরসা তোমরা রাখো সামনে তারা যদি আবার আসে তোমরা পিসপা হয়েও না তাই তারা খন্দকে তখন এসেছিলেন মুসলমানরা পিসপা হয়েছিলেন তার বিশাল বাহিনী নিয়ে আসছিল তারা কি শুধু বলেছিলেন হাসবিন এরপরে আল্লাহ এখন গণিমতের মাল সম্পর্কে বজারের যুদ্ধে মুসলমানরা পেয়েছেন আর মাল যুদ্ধের পরে বিজিত যাত্রীর পরাজিত যাত্রীর যে সমস্ত অস্ত্র শস্ত্র মাল দৌলত ওগুলা থাকে ওগুলা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী কি হয়ে যায় যারা বিজয়ী তাদের সম্পদ হয়ে যায় আর ওই জামানায় রসুল্লাহ কোনো বেতন ছিল না কি কোন বেতন ছিল না সব নিয়ম সেটা তাদের মধ্যে বন্টন করতে হবে কে কদ্দুর পাবে আর কিছু কি বাইতিন মালে যাবে কি না এগুলো নিয়ে তখন ওনাদের কাছে কোনো গাইড লাইন নেই আল্লাহ তালা তখন গাইড লাইন করলেন যে এটা কিভাবে বন্টন করতে হবে আর তোমরা জেনে নাও এটা শুরু হলো আমাদের দশম পারা টেন্থ জুজ শুরু হয়ে গেছে তার সাদের তুম মনে রেখো তোমরা যা কিছু গনিমত অর্জন করো গনিমত লাভ করো মিনসাইন যা কিছু এই তোমাদের মধ্যে বন্টন করার আগে পাঁচ ভাগ করতে হবে এবং আত্মীয় স্বজন যারা যারা রাসুলের আছে এবং এতিম যারা আছে মিসকিন যারা আছে গরিব মিসকিন সাবিল মু যাদের কোনো জায়গায় বিপদগ্রস্ত হয়ে গেছে টাকা সাথে নেই এরকম লোকের জন্য এই পাঁচ ভাগের এক ভাগ এই ফান্ডে জমা করতে হবে আর বাকিটা পাঁচ ভাগের চার ভাগ যারা সৈন্যবাহিনীর অংশ হিসাবে আছেন যুদ্ধে যারা যোদ্ধা ছিলেন তারা পাবেন সেটার আবার নিয়ম হলো যারা পায় দল সৈন্য ছিলেন ফুটসোলজার তারা পাবেন এক অংশ আর যারা ঘোড়া নিয়ে এসেছেন তারা পাবেন ঘোড়ার আর এক অংশ দুই অংশ তাদের মধ্যে এইভাবে বন্টন হবে এই পাঁচ ভাগের জন্য আল্লাহ আল্লাহর কি জন্য টাকা পয়সা দরকার ব্যবহার করা হয়েছে ইসলামের কাজে আর রসুল ওনার মেন্টেন্স এর জন্য একটা ভাতা এবং উনি বাকিটা বাইতের মালে জমা দিয়ে ওনার গরিব আত্মীয় স্বজন কিছু থাকলে এবং সমাজ যারা এরকম আছে রাষ্ট্রীয় ফান্ডে মুসাফের এই জাতীয় লোকদের জন্য খরচ করবেন তাহলে পাঁচ ভাগের এক ভাগ বাইতের মালে যাবে সেখান থেকে একটা অংশ রসুল সাল্লা সাহেব নিজের জন্য ওনার মেনটেন্সের জন্য এবং ওনার পরিবারের সদস্যদের জন্য এবং যারা গরিব মিশীয় সদস্য তাদেরকে দেওয়ার জন্য গরিব মিশেল মাল ফান্ডে যাবে এটা একটা গাইডলাইন আল্লাহ তালা দিলেন বাকিটা তাদের মধ্যে বন্টন হবে যদি সত্যিকার ভাবে আল্লাহর প্রতি ইমান এনে থাকো আর বিশ্বাস করো সেই দিন যেদিন আমি আমার বান্দার উপরে ইয়াওমাল ফোরকান ফোরকান এর দিন যা করেছিলাম ইয়মাল তাকাল জামান যেদিন দুইটি দল মুখোমুখি সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে তোমরা যে বিশ্বাস করো আল্লাহ করেছিলেন তো আল্লাহ মিনাল মাল্লা কেমেফিন পাঁচ হাজার ফেরসটাকে আল্লাহ তালা নাজিল করে দিয়েছিলেন তোমরা কি বিশ্বাস করতা তাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের বীরত্বের কারণেই হয়নি যদিও তোমাদের এই তোমাদের কন্ট্রিবিউশন কে আল্লাহ পছন্দ করেছেন কবুল করেছেন কিন্তু তোমাদের জানা উচিত বদরযুদ্ধের বিজয় শুধু তোমাদের বীরত্বের কারণে হয়নি আল্লাহ নাসর দিয়েছেন বিজয় দিয়েছেন পাঁচ হাজার করে দিয়েছিলেন সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাপ্তান ওপেন আবায়ের বিশাল সমাহার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 হচ্ছে যেটা এমন দলিল প্রমাণ যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় কোরআনে কারিম আরেকটা নাম কি ফোরকান যেটা বোরহান যেটা দলিল প্রমাণ হক কোনটা বাতিল কোনটা ইসলাম কোনটা এগুলো পার্থক্য করে দিচ্ছে কোনটা হক কোনটা বাতিল এটা হচ্ছে কোরআনের নাম আর বদরযুদ্ধকে আল্লাহ বলেছেন যুদ্ধের দিনকে বলেছেন ইয়মল ফুরকান যেদিন পার্থক্য করার দিন যে কারা আল্লাহ কারা আল্লাহর পক্ষের লোক এইটা প্রমাণ হয়ে গেছে এই জন্য বদরকে বলা হয়েছে দিন হচ্ছে তাকাল যেদিন দুটো দল সংঘর্ষে লিপ্ত হয়েছে সেদিন যা কিছু নাজেল হয়েছে তোমরা যদি বিশ্বাস করো যে আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছিল কাজেই এই গনিমতের আল্লাহ তালার তরিকা অনুযায়ী তোমরা বন্টন করো পাঁচ ভাগের এক ভাগ এ মালে রসুল উল্লা সালামের খরচ পত্রের জন্য এবং যেভাবে যেখানে সেই কাজে ব্যবহারের জন্য আল্লাহ যা কিছু করতে চান তিনি তা কিছু করতে সক্ষম তিনি যেভাবে করতে চান অল্প সংখ্যক তিনশত জন এক হাজার প্রশিক্ষিত সৈন্যবাহিনীর সামনে লড়াই করা করে বিজয় অর্জন করা এটা আল্লাহ তালার পক্ষেই এই এভাবে সম্ভব তিনি কাদির তিনি চেয়েছেন তোমাদের বিজয় হোক এটা হয়ে গেছে এটা ঠেকাতে পারেনি কাফেরা তো আল্লাহ তালা এরপরে বলছেন যে কেমনই কেমনি হলো জানো বদারে যুদ্ধে তো তোমরা যুদ্ধ করতে চাও নাই আসলে ওনারা যুদ্ধের জন্য বের হয়েছিল অরিজিনালি না কি জন্য বের হয়েছিলেন যে আবু সুফিয়ানের বাণিজ্য কাফেরা যেখানে আল্লাহ শস্ত্র নিয়ে যে তোমরা ওই কথা মনে করা কিভাবে তোমাদের বিজয়টা আসলো যেদিন যুদ্ধের ময়দানে তোমরা হাজির হয়ে গেলে তোমরা ছিল মদিনার দিক থেকে আসতে হয়েছে তারা ছিল মক্কার দিক থেকে ওই দিকে একটু দূরে আর তোমরা মদিনার কাছে থেকে তাদের সামনাসামনি হয়ে গেল ওর্রকু আসফাল মিনক আর যে আবু সুফিয়ানের বাহিনী যারা নিয়ে এসেছে তারা ছিল তোমাদের নিচে সাগরের কিভাবে এই দুই দল মুখোমুখি হয়ে গেল আর বাণিজ্য কাফেলা চলে গেলো সাগরের তীরে দিয়ে তোমাদের নিচে তোমরা পাহাড়ের উপরে উঠে যুদ্ধের ময়দানে চলে আসলা আর ওরা সমতল ভূমি দিয়ে পার হয়ে চলে গেল আল্লাহ এই খেলা খেললেন যে তোমাদেরকে কিভাবে ওই বাণিজ্য দিলেন আর যুদ্ধের দিলেন। তোমরা যদি আগে থেকেই যুদ্ধ হবে এইরকম একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা থাকতো তোমরা বোধ হয় ওই অ্যাপয়েন্টমেন্ট ঠিক রাখতাম না মুসলমানরা ভয় পেয়ে যদি তাই আমরা এত ছোটখাটো বাহিনী নিয়ে এত কম অস্ত্র নিয়ে এত সজ্জিত বাহিনীর সঙ্গে সুসজ্জিত বাহিনীর সঙ্গে মোকাবিলা করব। তোমরা অনেকে আসতে হিমত করতে না তোমরা অনেকে সেখানে আসতেনা দি আল্লাহ কিন্তু আল্লাহ একটা ফায়সলা করতে চেয়েছেন একটা ব্যাপার করে ফেলবেন ফায়সলা করে রাখছেন সেটা আল্লাহ করতে চেয়েছেন আল্লাহ এইভাবে কাজটা করিয়ে দিয়েছেন তোমাদেরকে বলে করে আনলে কেন আল্লাহ এটা করালেনা তিউনা যাতে হালাক হয়ে যায় যারা হারাক দলিল প্রমাণ সহকারে হালাল হোক তাদের কাছে হক ক্লিয়ার হয়ে যাক আর যারা একটা সুন্দর জিন্দি নিয়ে থাকবে তারাও যেন বাঁচে এই যুদ্ধের পরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা বদরের পরে কাফেরদের কাছে যে কোথায় হক আর কোথায় বাতিল ক্লিয়ার হয়ে গেল মুসলমানরা বুঝতে পারলো যে তাদেরকে যে আল্লাহ হক দিন দিয়েছেন তিনি সাহায্য করে অল্প সংখ্যক লোককে বিশাল সংখ্যা বিজয় দান করলেন এই মুসলামের কাছে আর প্রমাণের দরকার আছে কিনা তারা বুঝতে পারল এত বেশি আমাদের এত অস্ত্র শুধু মুসলমাদের হাতে না তাদের উপরে যিনি আসেন তার হাতে হচ্ছে এগুলো দলির প্রমাণ সহকারেই তারা বুঝুকামিম আল্লাহ তারা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন তারা কি চিন্তা করছে আমার আমার সম্পর্কে আমার সম্পর্কে আমার দিন সম্পর্কে আমি এগুলো সব ভালো করে জানি তাদেরকে একটা ভালো শিক্ষা দিতে তোমাদের হাতে সেটা কার্যকরী করা হয়েছে এ প্রসঙ্গে ইমামী কাসির রহমতুল্লাহ আলী আহ সিরতে প্রাক্তিকে বর্ণনা করেছেন যে আবু সুফিয়ান তো চিঠি পাঠালো দেখো আমি বোধ হয় বাহিনী দ্বারা আক্রান্ত হচ্ছে। তোমরা রেস্কিউ টিম পাঠাও আমাকে ডিফেন্ড করতে হবে তারা রেস্কিউ টিম পাঠালো কিন্তু ওদের টিমের অপেক্ষা থাকেনি সে অনেক বুদ্ধিমান তিনি কি করলেন এমন ভাবে রাস্তাকে ট্রান করে ফেললেন করে সাগরের দিকে চলে গেলেন মক্কা দিকে যাওয়ার যে মেইন রাস্তা ওটাকে অ্যাভয়েড করে আর এদিকে মক্কার বাহিনী মারমার করে এগিয়ে আসতেছে আর মদিনার বাহিনীও এগিয়ে যাচ্ছে তখন আবু সিফি খবর পেয়েছে তারা আছে সে তার লোক পাঠিয়েছে যে কোন দিকে যাচ্ছে কোন বাহিনী সে এক বড় লিডার কম না যে আল্লাহ তালা তোমাদের বাণিজ্য কাফেলা তোমাদের অস্ত্র সব সেট করে ফেলেছেন আমি খুব সেফ চলে আসছি আর যুদ্ধ করার দরকার নেই মক্কা দিকে চলে যাও এখন আবু জাহাল এটাকে ল করে নিয়ে আসতেছে যে বাহিনী যুদ্ধ করবে সে বলে কি কসম যাব না কেউ চিনে আল্লাহর কসম করে কারণ বলছি না যে মকার করা আল্লাহ চিনে মূর্তি গুলার কাছে যায় যে আল্লাহ তো সামনে নাই দেখা যায় না মূর্তি তো দেখা যায় আর আল্লাহর কাছে যাইতে হলে ওগুলো আমাদেরকে একটু হেল্প করবে বলে যে আল্লাহর কসম ফেরত যাবো না যতক্ষণ বদর না আসছি যে বদরে যুদ্ধ হওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি বদরে আমরা যাবই ছিল অনেক বাণিজ্য মেলা হতো সে বলে যে যাব। যাবো ফানুক ইমু ওখানে আমরা তিন দিন থাকবো ফানুৎম বিহাত হারু বিহাল জাজার আমরা সেখানে অনেক খাওয়া দাওয়া করব ফুর্তি করবো সেলিব্রেশন করব আর ওখানে আমরা উঠ জবাই করব। খাবার মদ পান করব বেশি করে মোহাম্মদ কে দেখাইতে যে আমাদেরকে বাণিজ্য করতে চেয়েছ আমরা বাহিনী নিয়ে আসছি হ্যাঁ মুরাদ থাকলে আমাদেরকে ফাইট করো চ্যালেঞ্জ করে যাব তাকে তিন দিন পর্যন্ত সেখানে আমরা ফুর্তি করব। ও তা আসবো আলেন আর গায়িকা দিয়ে গান বাজনা করব, গান শুনবো আর এরপরে সবাই জানবে যে কোরআশ বাধা দেওয়া কি জিনিস সমস্ত আরবের কাছে প্রতিষ্ঠা করে যাবো আমাদেরকে যেন কেউ চ্যালেঞ্জ করতে সাহস না করে মদিনাওয়ালাদের কব দূর পাওয়ার আছে আমরা এইগুলো চ্যালেঞ্জ করে গেলাম ফেলাইয়া জালুনে হ্যা বুনে এইবারে সমস্ত আরব কোনদিন মদিনাওয়ালা আর কেউ যেন আমাদের সঙ্গে লড়াই করতে আর সাহস না করে এদিকে আবু জাহাল বদরে আসলো তার ডাপট দেখাতে গর্ব করতে আর এদিকে কাছে খবর আসলো আবু জুভিয়ান কই আরেকদিকে চলে গেছে আর ওনাদের দিকে বদরের দিকে ধেয়ে আসে কে আবু জাহান তার বাহিনী নিয়ে তিনি এখন ওনার লোকেরা যুদ্ধ করতে আসেনি কিভাবে রেডি করতে হবে কিছু শুনছেন কত সপ্তাহী তাদের যা সৈন্য সামন্ত সব পাঠিয়ে দিচ্ছে তোমাদের মোকাবিলা করতে তোমাদেরকে আক্রমণ করতে তারপরে অন্য আসছে যে সাহেব লক্ষ্য করে বললেন তারা যেভাবে ফুর্তি ফার্তি করছে আমরা তো লড়াই করবো ওই যে কথা নিয়েছেন তাদেরকে যদি আপনি আমাদেরকে নিয়ে সাগরে ঝাঁপ দেন আমরা রেডি ওগুলো হওয়ার পরেও তারপরে সাদ এমনি অনেক বড় লিডার তিনি বললেন আমরা কি আপনার জন্য একটা মঞ্চ আগে রেডি করে রাখবো সেখান থেকে আপনি আমাদেরকে উৎসাহ দিবেন আর বিজয় হয়ে গেলে আপনাকে নিয়ে সেখানে যেটা আমরা চাই আমরা সেটা উৎসব করবোরা মা আপনি দেখবেন আর যদি হয় যে যায় হয়ে যাচ্ছে তাহলে উপর থেকে আপনি দেখলেন আমরা যুদ্ধ করে মরে যাই আপনি চলে আসেন এবং সেখানে যারা আছে তারা আপনার সঙ্গী সাথী হবে আপনি তাদের আক্রমণের শিকার হন এটা আমরা চাই না আমরা মরে যাব গেলাম কিন্তু পৃথিবী মদিনায় যারা আছে পরবর্তী আমাদের বংশধর যারা আছে তারা আপনাকে ডিফেন্ড করেন অন্তত আপনি সেফে থাকেন উঁচু একটা জায়গা বানিয়ে নিলে আপনার জন্য এটা একটা লড়াই করার জন্য আমি আল্লাহ তালার এই লড়াইয়ের ময়দান থেকে আমি প্রস্থান করার চিন্তা কখনোই করব না আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা ওনাদেরকে নিয়ে আসলেন পরে আল্লাহ তালা বলছেন যে যুদ্ধটা কেমনে হয়েছে তোমরা বিজয় পেছ আর এখন গনিমত মাল ভাগ হবে কেমনি চিন্তা করছ কিন্তু আল্লাহ করতেই চাওনি হেনবী আল্লাহ তালা আপনার দুঃমনকে দুশ্মনের নাম্বার আপনাকে স্বপ্নে দেখিয়েছেন আল্লাহ তালা কম করে দেখিয়েছেন আপনার কাছে মনে হয়েছে নাম্বার বেশি না তিনশোর মোকাবেলা এক হাজার কি অনেক বেশি না তো আল্লাহ তালা স্বপ্নে দেখাইলে হাজার তাহলে আপনি তো বলতেন ওদের নাম্বার দেখছি এক হাজার এই কথা আপনি বললে সাহাবিদের মধ্যে কি হতো জানেন তুম তোমরা তখন ব্যর্থ হয়ে যেটা ঝগড়া করতেন না আমরা তিনশো লোককে মোকাবিলা করি এটা এই রকমায় তোমাদেরকে পড়তে নি নবীর সাথে ব্যাধবীর করা লাগেনি আলি মুদাহ সদুর তিনি ভালো করে যান অন্তরের মধ্যে কার কি আছে এরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেলে তোমাদের মধ্যে যে কিছু দুর্বলতা সৃষ্টি হতো না সেটা আল্লাহ ভালো করে জানে দুর্বলতা হতো আল্লাহ যখন জমায়েত হয়ে গেছে আল্লাহ তালা বলেন আমি কি করছি জানো না তো তোমাদের চোখে দেখিয়েছি তাদের নাম্বার কম যুদ্ধের ময়দানে যখন তারা ফেস টু ফেস জানিয়েছে তখন সাহাবিদকে দেখিয়েছেন কাপেদের নাম্বার কম তারা যেন্লাহ চেয়েছেন যুদ্ধ হোক হয়ে আল্লাহ তালা দিনকে বিজয় করবেন তো এদেরকেও কম দিয়ে গিয়েছেন ওদের কাছে হিম্মত বাড়িয়ে দিয়েছেন আর কাফের দেখিয়েছেন ওরা তো কম তাদেরও হিম্মত বেড়ে গিয়েছে যুদ্ধ হোক যাতে করে ওই কাজটা হয়ে যায় ওই ফয়সলা হয়ে যায় যে ফল করে রেখেছেন এটা হতেই হবে ওইটা হয়ে যাক হয়ে যাওয়ার মধ্যে ইসলামের জন্য কল্যাণ আর আল্লাহ তালা কাছে সব সবকিছুই একদিন ফেরত আসে সব কিছু আল্লাহ তালা কাছে ফেরত আসে এবং আল্লাহ তালা সবকিছুই তিনি ফাইনাল অথরিটি ডিসাইড করার এবং সাহায্য করার সর্বশেষ অথরিটির কথা আল্লাহ হে ইমানদারগণ যখন তোমরা এরকম কোন একটি গোষ্ঠীর সঙ্গে তোমাদের মোকাবিলা হয়ে যায় যুদ্ধের ময়দানে পৌঁছে যাও যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কি করতে হবে সেখানে টিকে থাকো ওখানে গিয়ে তোমরা ভিড়ু কাপড় পরিচয় দিও না ঘাবড়িয়ে যেও না পালিয়ে যেও না ওখানে তোমরা টিকে থাকো টিকে থাকলে আল্লাহ সাহায্য করলে আল্লাহ সাহায্য আসবে না আল্লাহ আর আল্লাহকে বেশি করে ডাক যাতে করে তোমরা কামিয়াব হয়ে যাও যুদ্ধের ময়দানে গিয়ে কাকে ডাকতে হবে আল্লাহ তালা কাছে আল্লাহর দিক থাকতে হবে যুদ্ধের ময়দানে আল্লাহ তালা নির্দেশে রসুল বলেছেন আমরা তো এসেছিলাম যুদ্ধ না করার জন্য কিন্তু এখন যুদ্ধে তিনি যাচ্ছেন পরামর্শ করুন তোমাদের সাথে নিয়ে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন এ সিদ্ধান্ত মানতে হবে নাকি মানতে হবে না মানতে হবে এখন কেউ যদি বলে প্লানও নেই করবো করোনা, মতামত বিভিন্ন রকমের মতামত সৃষ্টি করো তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে ঐক্য থাকবে না ঐক্য না থাকলে দুর্বল হয় না শক্তিশালী হয় দুর্বল হয়ে যাবে এবং পরাজিত হয়ে যাবে তাহলে চলে যাবে ইমানের বাতাস ইমানের হাওয়া তোমাদের কমে যাবে যদি ইস্তলা শুরু করে দাও অসবেরু আর সবর কর যে পরীক্ষা এসেছে পাশ করার জন্যে ইন্দির আর আল্লাহ আল্লাহলা ধৈর্যশীলদের সঙ্গেই আছেন তোমাদের তোমার ধৈর্য থাকলে তোমাদের সঙ্গে আল্লাহ থাকবেন এই কনফিডেন্স আল্লাহ এই প্রসঙ্গা হে মুসলিম গণ জেনারেল নসিহত করেছেন বদের যুদ্ধ উপলক্ষ্য নে কোন সময় যে যুদ্ধের শুরু হয়ে গেলে তিনি বলেছেন যে দুশ্মনের মোকাবিলা করি যুদ্ধ হোক এইটা তোমরা আল্লাহর কাছে চাইও না আল্লাহ তালা মানুষ শান্তিতে রাখেন নিরাপত্তা দান করেন যুদ্ধ না হয় এটাই বেশি করে চাও কিন্তু কোনো কারণে যদি যুদ্ধের মুখে তোমরা পড়ে যাও তখন কি করতে হবে ফাঁসবেরু সবর করো ধৈর্যের সঙ্গে টিকে থাকো তাহতা আর মনে রেখো এই যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হয় তখন পালিয়ে না গিয়ে যারা টিকে থাকে জান্নাত যেন তর বাড়ি ছায়ের নিচে জান্নাত অপেক্ষা করছে সেখান থেকে পালিয়ে যাওয়া কা পুরুষও তার লক্ষণ ওইখানেই পালিয়ে যেও না কিন্তু যুদ্ধ বেশি বেশি হোক যুদ্ধ বেশি বেশি করা লাগুক এইটা তোমরা তামান্না করো না তাহলে এগেইন ইসলাম যুদ্ধ বেশি চেয়েছে না কম চেয়েছে কিন্তু কি করেছেন এই কথা বলে আর দোয়া করেছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দিয়ে কি দোয়া করেছেন আল্লাহ কিতাবিয়া সাহাব হাজেমহম আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন যিনি ম্যাঘ কে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান ম্যাগ দেখেছেন ম্যাগের বাহার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে যায় না কিভাবে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন কেন নিচ্ছেন আল্লাহ মুজরিয়া সাহাব যিনি ম্যাঘ কে এক দেশ থেকে আরেক দেশ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে নিয়ে যান ওহজাব যিনি সমস্ত আল্লাহর দুঃশ্মানের বাহিনীগুলোকে ধ্বংস করতে পারেন যিনি সমস্ত ধ্বংস করতে পারেন সে আল্লাহমসুল তাদেরকে পরাজিত করে দেন আমাদের উপরে বিজয় দান করেন তিনি আল্লাহ তালা কাছে এ দোয়া করলেন তাহলে আল্লাহ তালা চান মুসমরা টিকে থাকুক তাহলে আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করেন আল্লাহ রবুর আলমিন এইভাবে বিজয় দিয়েছেন বদলে দিয়েছেন ও হদে যদি মুসলমান আল্লাহ সে খবর মধ্যে পড়তেন তারপরে হদের সময় তিনি পড়েছেন আব্দাহু ও আজ ওয়াহদা লা তার ওয়াদা কে পরিপূরণ করেছেন করেন নাই করে দিয়েছেন আবদাহু তার বান্দাকে তিনি সাহায্য করেছেন খন্দকের ময়দানে কি পাঠিয়েছেন আল্লাহ তুফান পাঠিয়েছেন সব লন্ড ভন্ড করে দিয়ে মক্কার দিকে দৌড় দিতে হয়েছে তো আল্লাহ তালা একলাই বিজয় দান করেছেন এই খবর এই আয়াতে আল্লা তালা দিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন যেটা সত্যি আল্লাহ কার্যকরী করেছেন তার ওয়াদা তিনি ভঙ্গ করেননি মক্কার কাফেররা কিভাবে আসছিল খুব ফুর্তি করতে করতে এবং টাকাবর করতে করতে বজরে মজানে আসছিল এবং শয়তান তাদেরকে এসে পাশে দাঁড়িয়ে কি ওয়াদা করেছিল এবং কিভাবে রনে ভঙ্গ দিয়ে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 लंडन इ वान वन इजे फोन ओ टू ओ सेवेन